পরম করুণাময় ও অসীম গাল ও আল্লাহ নামে শুরু বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালন কর্তার মানুষের অধিপতির মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে এতক্ষণ পবিত্র কালামে পাকের ধারাবাহিক পরিবেশনার বঙ্গানুবাদ সহ তেলাওয়াত শুনলেন এই পবিত্র কোরআন শরীফের সম্পূর্ণ তেলাওয়াত ও বঙ্গানুবাদ শেষ হলো। मन पूर्वे सकूली आल्ला दरबारे निजे गुनाहा्राण पवार उद्देश्य सकले पृस्ते मोहब्बत মিন কুলিদাম বিউ বোয়াই হোলা ওাল কুতা ইস্ত হিন কুলিদম লা হৌলাওয়াল কুয়া ইহাম রা জলম না ইম তির ও তরহম না ল না কু নিন রা তু কুবনা বাদ ইদ হইতনা হব ক রহম ইমা রিহম আন্ত اللهم ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب اللهم ربهم رب هما كما ربياني صغيرا اللهم ربهم هما كما, رب كما ربياني صغيرا اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب الموت ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب يوم القيامة 36 والأعوذ بك من عذاب الميسان ونعوذ بك من عذاب الفلسراط ونعوذ بك من عذاب جهنم اللهم হাফিজ না হাফিজ হুম মিন কুল গজাব আখিরা হাফিজ না হাফিজ হিন কুল্লি মুসিবত দুনিয়া বাল আহম রসে اللهم أني গুমার রব্বি অন্যী মগলু মুন্সি অল্লাহ গুমার রবী অন্দী মসনিয়ন্ত অোহ মু ইহ ই শুবহন কিনে কুন্ত من হস্তব না লঘু অন জৈনি নোহি সম্পূর্ণ কোরআন শরীফ দালাওয়াত ও বাংলা তরজমা বাণীবদ্ধ করার কাজ সমাপ্ত করতে পেরে আপনার দরবারে অসংখ্য শুকুরে আদায় করছি দয়া করে মেহের বাণী করে আমাদের তেলওয়াতের ভুল ত্রুটি গুলি তুমি ক্ষমা করে দিও আয় আল্লাহ যে সব তুমি আমাদের দান করেছ মানব কুলের মুক্তির দূত মুক্তির সনদ নিয়া আল্লাহ তোমার পক্ষ থেকে যিনি পৃথিবীর প্রেক্ষাপটে এই পথ মানুষগুলিকে পথ দেখাবার জন্য যাকে প্রেরণ করা হয়েছিল সেই নবী নবিকুল সম্রাট নবী মোহাম্মদ আমরা তোমার দরবারের আরো ফরিয়াদ করছি এই তেলির ভিতরে যা কিছু সব তুমি আমাদের দান করেছ শাহিদানে শাহিদানে বদর ও কাউত আমরা যারা হাত তুলেছি আমাদের সকলার পক্ষ থেকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা এই দুনিয়ার दुनिया बुक चीन तुम जमीन दया विशेष लामी। कर त्रिश पारा कुर शरीफ प्रथम शेष पर्यत कर तर्जमा सह मे समस्त भाईरा যে সমস্ত তোমার বান্দাগুলি যারা কোরআন বুঝে না যারা ইসলাম বুঝে না যারা দিন বুঝে না করে করে তাদের প্রত্যেকের এই পরকে কোরআনের কোরআন তেলোয়া থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে তৌফিক দাও রব্বুর আলামিন বাংলাদেশের আনাচে কানাচি सर्वस्तरे घरे घरे तुम्हें मानुषुली जान तुम कौर बुझते दिन बुझते कुरानी मानुषे व्यक्तिगत समस्या समाधान परिवारिक समस्या समाधान আল্লাহ এজন্য প্রত্যেকটি ঘরে ঘরে তুমি এই কোরআন তেল উঁচাই দাও হয়ে যাচ্ছে ওই সমস্ত মানুষের ওই সমস্ত মানুষের হেদায়তের জন্য শিক্ষা অর্জন করার তৌফিক দাও আমরা এই দোয়া করছি এই এই কামনা আলামিন। আমি দীর্ঘক্ষণ ধরে তোমার দরবারে ফরিয়াদ করেছি আমার সঙ্গে যে সমস্ত ভাইয়ের আজকে এই বোনাজাতে অংশগ্রহণ করলো এবং বাংলা তর্জময় যিনি অংশগ্রহণ করলেন মাবুদ দয়াকুর মেহের বাণী করে এরসিলা করে আসমানি বালা জমিনের থেকে আমাদের প্রত্যেকের নজরে হেফাজত আলামিন। আজকের এই দুনিয়ায় আমাদের পারিবারিক শান্তি তুমি দান করো দুনিয়ায় যেই পথে চললে আমরা তোমার নৈকঠ্য লাভ করতে পারবো সেই পথে চলবার তুমি আমাদের প্রত্যেককেই তৌফি দাও আল্লাহ আমাদের প্রত্যেকের স্ত্রী পুত্র ছেলে মেয়েদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার তৌফি দাও রব্বল যেই বিশ্ব ইসলামের জন্য নিজের যান মান করে গেলেন আল্লাহ সেই নবীর আদর্শ তুমি আমাদের সবাইকে গ্রহণ করার তৌফি দাও আল্লাহ হাসরের কঠিন মসিবতের ময়দানে যেই নবীর সাফায় ছাড়া কাউর পাঁচবার করো উপায় থাকবে না আর তোমার নির্দেশ ক্রমে একমাত্র সেই রসুলের সাফায়ত আমাদের প্রত্যেকের জন্য নসিব করে দাও মাবুদ দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের যাবতীয় ব্যক্তকৃত বোনাজাত তুমি কবুল করে নাও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا تقبل مننا إنك أنت السميع العليم وطب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللَّهُمَّ جَعَلْ بِآخِرِ كَلَامِنَا عِنْدَ الْمَوْتِ لَا إِلَهَا إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهُ